Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu may yahdihillahu fala mudilla la wa may yudlil fala hadiya la wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika la wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu amma ba'du fa a'udhu billahi minash shaitonir rajeem innas salata kanat 'alan mu'mineena kitaban mawquta সম্মানিত দর্শক মণ্ডলী আমরা ধারাবাহিক আলোচনা করছি শরীয়ত অনুসরণের পদ্ধতি নিয়ে তার মধ্যে আলোচনায় আছি যে দলিল আমরা মানব সেই দলিলটা যেন সহি হয় সর্বক্ষেত্রে যদি দলিলের শুদ্ধ অশুদ্ধ বিষয়টি আমরা গুরুত্ব দেই। তাহলে আমরা অনেক ক্ষেত্রেই সুন্দর সমাধানে যাব এবং ঐক্যবদ্ধভাবে শরীয়তকে গ্রহণ করতে পারবো আজকে আমরা একটা উদাহরণ পেশ করবো আপনাদের সামনে সেই উদাহরণটা হল সলাথের ওয়াক্তের ব্যাপারে বন্ধুরা আমার আপনারা জানেন যে সলাৎ আদায়ের ব্যাপারে আমরা এক একজন এক একটা সময়কে নির্ধারণ করে নিয়েছি আর এই কারণে দেখা যায় একই স্থানে এক মসজিদে কোনো সালাতের ওয়াক্তের আজান হচ্ছে পাশাপাশি অন্য মসজিদে তার এক ঘন্টা বা আধা ঘণ্টা বা তারও বেশি পরে আজান হচ্ছে একই সালাতের আজান একই স্থানে দুই মসজিদে দুই সময়ে হচ্ছে আর বলা যায় এই সালাতের ওয়াক্তের কারণে দুইটা মসজিদ পৃথক হয়েছে যদি আমরা এই ক্ষেত্রে একটা বিষয়কে গুরুত্ব দিতাম যে যা সই হাদিসে বর্ণিত হয়েছে সেটাকেই আমরা মেনে চলব এবং एर विपरीत जदि कोई हदिश थे से बर्जन करब बला वक्त के केंद्र करागे विभक्त हो दलिल सही हवा जे खुबी गुरुत्वपूर्ण एखने तार प्रमाण बहन कर जेमन सालातर मध्य अत्यंत गुरुत्वपूर्ण दोटी साल से हल ফজর এবং আসর বিশেষ করে আসর সালাতটা আরও বেশি গুরুত্বপূর্ণ যাকে পবিত্র কোরআনে সলাতুল বুস্তা বলা হয়েছে এবং রসদ সাল্লাহ আলহিাসাল্লাম বিশেষভাবে দুই ওক্ত সালাদকে সময়ের ব্যাপারে গুরুত্ব দিতে বলেছেন সেটা হল সলাতুল ফজর এবং সল্লাতুল আসর যা আবুদাউদে হাদিসটি বর্ণিত হয়েছে হাদিসের ভাষায় আসরাইন বলা হয়েছে সেটা হলো কবলা তুলু এর শামসে ও কবলা গুরুবেশামসে একটা হলো সূর্য উদিত হওয়ার আগে আর একটি হলো সূর্য ডুবার আগে এই দুইটি সালাদকে রসুল সাল্লা আলহি আসাল্লাম আশ্রয়ন বলেছেন এবং এই দুইটি সালাদকে সময় মতো আদায় করা নির্দেশ দান করেছেন বিশেষ করে আল্লাহ রব আলমিন বলেন সুরায়সা একশো তিন নম্বর আয়তে ইন্না সাল সালাদ করতে পারে না মমিনের জন্য নির্দিষ্ট একটি অত্ত একটি সময় নির্ধারণ করা হয়েছে আর সেই সময়ে সেই মমিন সালাদ করবেন এটা আল্লাহর পক্ষ থেকে একটি ফরজ নির্দেশনা যে কোনো মমিন এ নির্দেশনা মানতে বাধ্য রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলছেন যা আবু দাউদের একষট্টি পৃষ্ঠা এবং তিরমিজির বিয়াল্লিশ পৃষ্ঠায় বর্ণিত হয়েছেন আল্লা বলছেন যখন পোস্ত করা হলো তাকে যে আইল আমলে আফজল সর্বোত্তম আমুল কোনটা কোনগুলো সর্বোত্তম আমুল রসুল সাল্লাহ আলাইস্লাম বললেন আসলাত ওয়াক্তিহা। সর্বোত্তম আমুল হলো আউ্বাল আক্তে সালাত আদায় করে নেওয়া এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহর নির্দেশিত সময়ে সালাত আদায়ী করতে হবে এবং সালাদটি যেন আহ্বালো আক্তে হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে রসুল্লাহ সাল আলিক আসসালাম অন্যত্র একটি হাদিস বর্ণনা করছেন আল্লাহর পক্ষ থেকে সঠিক সময়ে সালাত আদায়ী করা যে অতীব গুরুত্বপূর্ণ বিষয় তা আবুদাউদের হাদিস রসুল্লাহ আল্লাহ বলেন হে মোহাম্মদ আমি তোমার উম্মতের উপরে পাঁচ সালাত আর তার জন্য একটি অঙ্গীকার আমি করেছি মান হা ফাজিহীন যে ব্যক্তি এই সালাদকে সুনির্দিষ্ট ওয়াক্তে হেফাজত করবে অর্থাৎ আদায় করবে আদালতহুল জানা তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো স্পষ্ট বোঝা যায় যে আল্লাহরাবুল আলমিন যেমন পবিত্র কোরআনে বলছেন যে একজন মমিনের উপরে সালাতটাকে নির্দিষ্ট সময়ের জন্য ফরস করা হয়েছে অনুরূপভাবে হাদিস থেকেও স্পষ্ট জানতে পারছে যে আল্লাহর রাব্বুল আলমিন হাদিসে কুচ্ছির মাধ্যমে মোহাম্মদ সল্লাসাল্লামকে বলছেন যে ব্যক্তি সালাতের ওয়াক্তে সালাত আদায় করবে সালাতকে সংরক্ষণ করবে আদালতহুল জানা আমি তাকে জান্নাতে প্রবেশ করাব। এবং অমালামি ওয়া হাফিজ আর যে ব্যক্তি সঠিক সময়ে অর্থাৎ সালাতের সময়কে লক্ষ্য করবে না হেফাজত করবে না সংরক্ষণ করবে না গুরুত্ব দেবে না তার জন্য আমার কোনো ওয়াদা নেই তার জন্য আমার কোনো অঙ্গিকার নেই কিন্তু যে ব্যক্তি সঠিক সময়ে সালাত আদায়ী করবে ওই ব্যক্তি অবশ্যই তার জন্য রয়েছে প্রতিদান জান্নাত আল্লাহ নিজেই বলছেন আতখল তু হুল জান আমি তাকে জান্নাতে প্রবেশ করাব বন্ধুরা আমার এর থেকে বোঝা যায় যে সঠিক সময়ে সালাত আদায় করা একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা এই সালাতের সঠিক সময়টা নির্ধারণ না করার কারণে যেমন নেকি থেকে বঞ্চিত হচ্ছে अल्लाह रबुल आलमीर युसंबदे वंचित हि अनूप भवे समाजे देखा दीच्छे एक विभक्ति आसन हमारे एबार देखी फजर सालद आदाय करते गलस अर्थात अंधकार थकते सालद आदाय करते क्युने दुई तीन टी जयी फदिश रही है जहा पेशे सब बेहबिल फजरे अर्थात सकालकर फजर सालद आदाय कर আর হাদিস বর্ণনা করা হয়েছে বলা হয়ে থাকে নব্বিরুবিল ফজরে অর্থাৎ তোমরা ফজরের সালাত আদায় করো এমন সময়ে যেন সেটা আলোকিত হয়ে যায় এটা নিতান্তই জয়ীফ এবং অত্যন্ত দুর্বল হাদিস এই হাদিস পেশ করে ফজর সালাতের সময়টাকে আমরা নিয়ে এসেছি একেবারে সকালে দেখা যায় যে ফরসা হয়ে গেছে তখন ফজরের সালাত আদায় করছি না परी आल्ला रसुल्लाह आलिस्ल्ल्ल्ल्ल्लम जे अंधकारे फजर सलत आदाय कर मर्मे अनेक हादी वर्णित होनी जेको हदिज़ ग्रंथ खुलते जखनी जब तख देखते पा शही बुखारी मुसलिम आबुदाउद नासाईद तिरमिजी इबनू मजार इत्यादि हादिस ग्रंथर मध्य वर्णित हो रसुल्लाह आलिस्ल्लम कलाश तथा अंधकारे सालाद आदाय करतें উল্লেখ্য যে এখানে একটি কথা বলতে হয় সেটা হল যে একটি হাদিস রয়েছে আশফিরুবিল ফজরে ফাইনাহু আগামুল আজর যেটা তিরমিজি এবং আবুদাহদেব বর্ণিত হয়েছে এই হাদিসের আলোকে সালাদকে আমরা অনেকেই সকাল করে পড়ি ফজরের সালাত। অথচ এখানেও একটি কৌশল খাটানো হয়েছে এখানে একটি অপব্যাখ্যা বা হাদিসের অর্থটি ভুল করা হয়েছে যেমন আশফিরুবিল ফাজরে। হাদিসের অনুবাদটি হবে এই রূপ। যে ফজরের মাধ্যমে ফরসা করো কিন্তু ফরসা করে করো। এই অনুবাদটাতে ভুল হয়েছে ইমাম তিরমিজি রহিমা এই হাদিস বর্ণনা করার পরে তিনি নিজেই বলছেন আহমাদ এশাক সুফিয়ান সাউরি ইমাম সাফি ইত্যাদি ব্যক্তিদের মন্তব্য উল্লেখ করে বলছেন এর অর্থ হল সালাদকে তুলুয়ে ফজর কর অর্থাৎ ফজর যেন স্পষ্ট হয় এখানে যেন কোনো সন্দেহ না থাকে এর অর্থ মানাল এর অর্থ এটা নয় যে সালাত দেরি সালাদ পড় রহম বর্ণা করে তিনি নিজেই বলছেন যে এর অর্থ এটা নয় যে সালাদকে দেরি করে পড়ো এর অর্থ এটা নয় এর অর্থ হলো আগে ফজর হওয়ার ব্যাপারে স্পষ্ট হও এর মধ্যে সন্দেহ না থাকে এরপরেও এর অর্থ ফিল গলাস ইসফার অর্থাৎ সালাতে যখন প্রবেশ করবে একজন ব্যক্তি তখন সে যেন প্রবেশ করে অন্ধকারে আর যখন ফজর সালাত থেকে ফারেগ হবে ফজর সালাত শেষ করবে তখন সেটা যেন করে বিলিসফার অর্থাৎ ফর্সা হলে হাদিসের অর্থ হলে এটা এই অর্থ সবাই করেছেন কিন্তু ওই জৈব হাদিসগুলি ওই দুর্বল হাদিসগুলি ওই জাল হাদিসগুলোর সামনে এনে এই সই হাদিসের একটু অর্থ ভুল করা হয়েছে ব্যাখ্যাটা উল্টা করা হয়েছে সমানিত দর্শক মণ্ডলী আমাদের আলোচনায় আর আলোচনা আসবে সেটা হল শরীয়ত মানতে গিয়ে যেন আমি অপব্যাখ্যায় না আমি এরপরে আমি এই আলোচনাটি করব তবে এখানে আপনাদেরকে আমরা সচেতন করতে চাই এই মর্মে যে আসফেরুবিল ফাজরে ফজরের মাধ্যমে ফরসা করো কিন্তু অর্থটা ভুল হয়েছে সমন্বিত দর্শক মন্ডলী আমরা আলোচনায় একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও ফিরে আসছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তারা কারা তারাকারা প্রতিরাকাত চলাতে তো তাদের কথাই পড়ছিগুহীন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 জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না আজ রাত দশটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায়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 আমরা বিরতির পরে আবার আলোচনায় ফিরে আসলাম আমরা আলোচনা করছিলাম ফজর সালাতের সময়ের ব্যাপারে আসলে সঠিক সময়টা আমরা নির্ধারণ করব সই হাদিস থেকে এখানে কোন আমি ব্যাখ্যার আশ্রয় নেবো না আমি ব্যাখ্যা করতে যাব না অপব্যাখ্যা ভুল ব্যাখ্যার আশ্রয় যাব না আরও হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহ রসুল সাল্লাহ আলীঘাসাল্লাম ষাটটির উপরে ফজরের সালাতে আয়াত পড়তেন যদি সকাল করার পরে ফজরের সালাত আমরা শুরু করি তাহলে দেখা যাবে ষাটটি আয়াত পড়তে পড়তে এদিকে হয়তো সূর্য উঠে যাবে তাহলে এই হাদিসের অর্থ আমরা কি নেব আজরে অর্থাৎ তোমরা করো সালাত করতে করতে ফরসা হবে কিন্তু এমনটা অর্থ নয় হাদিসের শেষ অংশে বলা হচ্ছে আজরে অর্থাৎ নেকির জন্য সর্বাধিক উত্তম এটাই সর্বাধিক নিকি এখানেই রয়েছে সোয়াব এখানে রয়েছে সমানিত দর্শক মন্ডলী যদি ফরসা করার পরে সালাদ আদায় করি তাহলে নেকির কি থাকলো এখানে একই হাদিসের দুইটি অংশের ব্যাপারে আমরা স্পষ্ট হতে পারি এবং স্পষ্ট দলিল এখান থেকে নিতে পারি যে সালাতটি শুরু হবে অন্ধকারে আর পড়ে দীর্ঘ করলে এবং ফরসা হলে শেষ করলে বেশি নেকি নিহিত রয়েছে এই হাদিসের মধ্যেই তাহলে আর কোনো সমস্যায় থাকে না সমন্বিত দর্শক মণ্ডলী আমরা সঠিক বিষয়টা গ্রহণ করব, করবো জাল হাদিস বা আমরা কখনো অপব্যাখ্যা বা ভুল অর্থের আশ্রয় নিব না সবচেয়ে বড় বিষয় হলো যা করছি তাই করে আসতে হবে এটা কে বলেছে সংশোধনের পথ নেই সংশোধন করে নিতে হবে এটাই তো নিয়ম বন্ধুরা আমার আর গুরুত্বপূর্ণ ওক্ত আল্লাহ রাবুল বলছেন দুইটি সালাদ তিনি গুরুত্ব দিতে বলেছেন বিশেষ করে দুইটি সালাদ তার মধ্যে ফজর এবং আসর আসর সালাত আদায় করতে গিয়ে একই সমস্যা আমরা আসর সালাত। কেউ আদায় করছি এমন সময় আর এক ভয় একই স্থানে আদায় করছে তার এক ঘন্টা পরে বা দেড় ঘণ্টা পরে যদি আসরের সালাতের এক মসজিদে আদায় করা হয় সাড়ে তিনটায় অন্য মসজিদে সেই সালাত আদায় করা হচ্ছে সাড়ে চারটায় বা পুনে পাঁচটায় বা পাঁচটায় অথচ এর সমস্যাটা একমাত্র ওটাই সেটা হলো জয়ীফ হাদিস আমরা যদি সই হাদিস থেকে দলিল গ্রহণ করি তাহলে ক্ষেত্রে দেখা যাবে যে আমরা এক সময়ে সালাতাদাই করতে পারবো কিন্তু তা না করে আমরা ওই জয়ী ফাদিসেস আমল করার কারণে আমরা মসজিদকে পৃথক করেছি আলাদা সময়ে আজানো হচ্ছে সালাতাদাই করছি আলাদা এবং মসজিদ পৃথক হওয়ার কারণ হলো যে আমি তো এক ঘন্টা পরে আসতো সালাতাদাই করব না আবার আরেকজন বলছি যে আমি তো এক ঘন্টা আগে সালাতাদাই করব না যার কারণ পৃথক হয়ে গেল সম্মানিত দর্শক মন্ডলী পৃষ্ঠীর মাধ্যমে আমরা জানাতে চাই যে রসাল আলী ওয়াসাল্লাম আসরের সালাদ আদায় করেছেন প্রত্যেক বস্তুর এক গুণ যখন ছায়া হয়েছে তখন বস্তুর এক গুণ ছায়া যখন হবে তখনই আসরের ওয়াক্ত শুরু হলো কিন্তু যে কোনো বস্তুর ছায়া যখন দুই গুণ হবে তখন আসরের সালাত শুরু হলো সময় শুরু হলো অক্ত শুরু হল যে মর্মে হয়েছে সেই হাদিস এবং বাইহাকিতে মোস্তাদ আহমদে এই হাদিসগুলি বর্ণিত হয়েছে রসুল সাল আলাইসাল্লাম আসরের সালাদটি দেরি করে পড়া নির্দেশ দান করেছেন এই যে হাদিস এবং এমন উমর রাজ তিনি আসর সালাতকে দেরি করে পড়তেন এই মর্মে একটি নয় দুইটি নয় অনেকগুলো হাদিস জৈব বর্ণিত হয়েছে পক্ষান্তরে রসর সাল্লাহ আলাইকুয়াসাল্লাম যে আসর সালাদ তিনি যে প্রথম ওকে আওয়াল পড়তেন এবং বস্তুর ছায়া একগুণ হলে পড়তেন এই মর্মে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে বিভিন্নভাবে আসরের ওক্তকে সাহাবাকাম বুঝিয়েছেন রসুল সালাইসাল্লাম কখন পড়তেন যেমন একটা হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ রসুল আসর সালাত আদায়ের পরে আওয়ালি নামক স্থানে অর্থাৎ প্রায় মদিনার চার মাইল দূরে গিয়ে যাওয়ার পরে তখনও সূর্য জীবিত থাকতো লালিমো লাগত তারপরে ডুবত একটা হাদিস বর্ণিত হয়েছে আর হাদিস বর্ণিত হয়েছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম আসরের সালাত আদায় করতেন করার পরে সূর্য ডুবার আগ পর্যন্ত উট জবে করায় করার পরে সেটা ভাগ করে বন্টন করার পরেও সূর্য থাকত অতঃপর সূর্য ডুবত বন্ধুরা আমার আলোচনার মাধ্যমে আমরা এটা স্পষ্ট স্পষ্টভাবে বুঝতে পারি যে রসুল্লা সাল আলহি আসাল্লাম আসরের সালাতটি আদায় করেছেন আওয়াল ওকে এবং সেই ওক্তটা হল প্রত্যেক বস্তুর এক গুণ যখন ছায়া হবে তখন পড়তে হবে হ্যাঁ এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে যদিও বা শেষ অত্যে সালাদ আদায় করা যাবে তাহলে কি প্রতিদিন আদায় করতে হবে এমন কি আরেকটি হাদিস বর্ণিত হয়েছে সহি বুখারি এবং মুসলিমে যে যদি কোনো কারণে সালাত পড়তে দেরি হয়ে যায় তাহলে ওই ব্যক্তি সূর্য ডুবার পূর্বেই সালাদটি পরে নিবে এমনকি আরও হাদিস রয়েছে রসদুল্লা সাল্লাম বলছেন যদি বাকি থাকে এমন সময় যে এক রাকাত সালাত আসরের সালাত পড়া যাবে সূর্য অস্ত যাওয়ার পূর্বে আর এক পড়তে হবে সূর্য অস্ত যাওয়ার পরে এর পরেও তার সালাত পড়া যাবে এবং সালাত হবে যদি সমস্যার কারণে আমরা আসর সালাত পরে পড়ি কোনো সঙ্গত কারণে তাতে কোনো আপত্তি নেই কিন্তু ইচ্ছা করে প্রতিদিন প্রতিনিয়ত ওই জৈব হাদিসগুলোকে প্রাধান্য দিয়ে আমি যদি দেরি করে সালাত আদায়ী করি তাহলে অবশ্যই আমার সালাতের নেকি কম হবে এবং সমূহ সম্ভাবনা রয়েছে যে হাদিসগুলো না মেনে সই হাদিসগুলোকে গুরুত্ব না দিয়ে সেদিকে যাওয়ার কারণে আমার সালাত নষ্ট হয়ে যেতে পারে এটা এবং অতীব স্বাভাবিক এটা বন্ধুরা আমার আর ওয়াক্ত রয়েছে জহর সালাতের ওয়াক্ত। जहर साल आदाय करते गए यह समस्या आपे थी जहर साल आदायर बेपारे आल्लाब रसुल्लासल्लम निर्देश दान जखनी सूर्य ढूले जाए तखी जहर साल वक्त शुरू हो यह स्पष्ट एवं आव्वाले साल कर ले तक और को समस्या था कि जहर के, के एक बारे আমাকে নিয়ে যেতে হবে আসরের ও তো সঠিক নয় এখানে জয়ী হাদিস একগুণ হবে তখন জহর সালারটা শুরু হবে না এই হাদিসটি তো জয়ীফাদিস এটা তো আসরের ওক্ত সম্মানিত দর্শক মন্ডলী আপনারা আলোচনা শুনছেন যে দলিলটা জয়ী হওয়ার কারণে কত রকমের সমস্যা জহর ওক্ত তাই হয়েছে এক মসজিদে আজান হচ্ছে জহরের সালাতের যখন বেলা একটা তখন আর এক মসজিদে আজান হচ্ছে যখন বেলা বাচ্চা দেড়টা কেনই পার্থক্য অথচ মসজিদ একই সবাই মুসলিম সবাই মুসল্লি সবাই সালাত করছেন সে দুই সময়ে কেন কারণটা কি বন্ধুরা আমার সালাতের ওক্তটা এত বড় গুরুত্বপূর্ণ এতই গুরুত্বপূর্ণ বিষয় যে যদি আমি আপনি সালাতের বিষয়টাকে গুরুত্বসহ দেখি ওয়াক্তটাকে গুরুত্বসহ দেখি মাশাল আল্লাহর বিশেষ রহমতে আমরা সবাই একই ওয়াক্তে সালাত আদায়ের সুযোগ পাব কোনো পার্থক্য থাকবে না হ্যাঁ অঞ্চলভিত্তিক সালাতের বিষয়টি আলাদা সময়ের ডিস্টেন্সের কারণে সালাতের समय आलदा पृथक है क्योंकि एक ही स्थान एक संगे सालाताते कर इटी हल नियम अनुरूप भावे जेटा और साला संक्रांत विषय विशेषकर तीन टी वक्त फजर जहर एवं असर यीन वक्त सालातर बेपारे एक अनक शिथिलता अवलम्बन कर सम्मानित दर्शक मंडली के আমি বিনীতভাবে আহ্বান জানাতে চাই রসুল্লাহ সাল্লাই সাল্লাম যে বিধান আমাদের কাছে পেশ করেছেন এবং এই বিধানকে সাহাবাহরাম যেভাবে মেনে চলেছেন গুরুত্ব দিয়েছেন আমাকেও ঠিক ওইভাবে মানতে হবে ডানে বায়ে গিয়ে যদি দেখি জৈব বা জাল হাদিস তাহলে সেটাকে আমি প্রত্যাখ্যান করব আর এর মধ্যে রয়েছে অনেক কল্যাণ আল্লাহ রাবুল্লা আলম বলছেন এবং তার রসুল যদি কোন বিষয়ে ফাইসালা দান করেন তাহলে কোনিন নারী বা পুরুষের নিজস্ব কিছু করার ইতিহার নেই অমাইয়া আসিল্লা আর যখনই নিজস্ব কিছু করতে যাব তখনই সেটা আল্লাহর অবাধ্য হবে আমি একজন মমিন হিসাবে কখনো আল্লাহর অবাধ্য রসদ সাল্লা অবাধ্য হতে পারব না যাব না ফকত দোল্লা দোলাল মবিনা স্পষ্ট পদভ্যষ্ট হবে সে আমি স্পষ্ট পদভ্যষ্ট হতে যাব না আমি সঠিক বিধানটি মেনে নিব তাহলে সর্বময় উপকার আমার সামনে হয়ে যাবে উপকার পেয়ে যাব আমি বন্ধুরা আমার পবিত্র কোরআন ও সই হাদিসের মধ্যেই অফরন্ত কল্যাণ নিহিত রয়েছে জৈপ এবং জাল হাদিসকে আমরা বর্জন করব। দলিল গ্রহণ করতে গিয়ে আমরা সহিটাই গ্রহণ করব যা সালাতের ওকে হোক শুধু এই সালাতের বিষয়েই মধ্যেই নয় অন্যান্য বিষয়ে একই পন্থা অবলম্বন করবো বিশেষ করে মুসলিমরা পাঁচ ওক্ত সালাতে দিনে পাঁচবার একত্রিত হয় এবং ইমামের পিছনে সালাতদাই করে এটা একটা বড় গুরুত্ব বহন করে যেন কোনো ব্যক্তি সমাজ থেকে পৃথক না হয়ে যায় প্রত্যেক ব্যক্তি যেন কোরআন এবং সহিহাদিস অনুযায়ী ঐক্যবদ্ধভাবে চলতে পারে এটা সালাত একটা দৃষ্টান্ত আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন কোরআন এবং সই হাদিস অনুযায়ী চলা তৌফিক দান করেন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি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 देखुन, सालेहीन, छटाय रियाजीन कल सन्दा छप्रचार बारोटाए डर आंतरिक बार्ता बृद्धाश्रम अल कुर तेईस चौबीस उल्लेख आज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 কোনো স্থান নেই ইসলামে পৃষ্ঠেবে বাংলা মানবতার সমাধান